रंग मात्री जान कत कार्यक्रम मोमिन बंदा निजेटी इसलमी रंगे रंजित कर जीवन रंग धनु प्रति मंगलवार रात दस टुन सम्प्रचार सकाल साढ़े आठ टेल देस टी মানবতা সমাধান আসসালামুকম রহমতুলিল্লাহুল্লাহ রবিন আশরফলিয়মরিন বয়েলা আলিহি ওয়া সাহবিহি আজমাঈন আদ পৃষ্ঠিভী বাংলার দূরেরও কাছের সুপ্রিয় দর্শক শ্রোতা যারা বিশ্বের বিভিন্ন অবস্থান থেকে আমাদের এ আয়োজন উপভোগের জন্য দূরদর্শনের সামনে অপেক্ষমান তাদের সকলকেই জানাচ্ছি আমরা আন্তরিক সালাম ও শুভেচ্ছা সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা আকিদা এই বিষয়ের আলোকে পর্বভিত্তিক অনেকগুলো আলোচনা আপনাদের সামনে ইতিমধ্যেই উপস্থাপন করেছে আমরা চলমান বিষয়টিতে রসুল্লাহ সাল্লিবাসাল্লামের সন্ন্যাহ সন্ন্যাহ নবী করিম সাল্লাহ আলিবাসাল্লামের আচরিত ক্রিয়া কর্মগুলো আপনাদের সামনে উপস্থাপন করার প্রয়াস ব্যক্ত করেছিলাম এরই ধারাবাহিকতায় আমরা কয়েকটি পর্ব আপনাদের সামনে উপস্থাপন করেছি গত পর্বে আমরা বাবুল আতে এমা বা ফানাহারের যে বিষয় সেটা উপস্থাপন করেছিলাম আমরা ওই পর্বের ভিতরেই পোশাক পরিচ্ছদের আলোচনা আনতে চেয়েছিলাম কিন্তু সময়ের স্বল্পতার কারণে সেটা সম্ভব হয়নি তাই আলাদাভাবে একটি উপস্থাপনা আপনাদের জন্য রয়েছে সেটা হচ্ছে পোশাক পরিচ্ছদের শোনা আসুন এই গুরুত্বপূর্ণ বিষয়টি আমরা আজকে যাঁদের কাছ থেকে জানব সে সমস্ত পরিচিতি আপনাদের সামনে আমি প্রথমেই পেশ করছি আমাদের মাঝে এসেছেন শেখ শহীদুল্লাহ খান মাদানীলকুম্লা এবং এসেছেন শেখ হাসান জামিলাম আরো রয়েছেন শেখ কাজী মোহাম্মদ ইব্রাহিম এবং শেখ আকাম আলানিম আর উপস্থাপনায় আমি জাহাঙ্গীর আলম ইসলাহি সুপ্রিয় দর্শক শ্রোতা তাহলে আসুন আমরা পোশাক পরিচ্ছদ সংক্রান্ত সন্ন্যাস বিষয়গুলো সম্পর্কে জানব আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থাপককে একটি অত্যন্ত সুন্দর বিষয় উপস্থাপন করার জন্যে আমরা পূর্বেই বারংবার এই কথাটি আলোচনায় নিয়ে এসেছি যে নবী মুহাম্মদ সাল আলি ও সাল্লাম তিনি একটি পূর্ণাঙ্গ जीवन व्यवस्था रेखे गेस मानु हिसाब तारौंदर् बर्धनर जो अथबा तार इज्जत रक्षा करारो जो वेशभूषण ग्रहण कर पोशाक ग्रहण करब रसुल्ला आलिस्ल्लम एक क्षेत्रे रेखे गेन गे सुंदर आदर्श दिए गेन के सन्ना किरणे पड़े से जाना विषय रही है এবং কি ধরনের পড়ার ক্ষেত্রে নীতি বিধিবিধান নিয়ম বিধান বা সীমা রেখা তিনি আমাদের জন্য নির্ধারণ করে দিয়েছেন আমরা রাসুল সাল্লা আলি সাল্লামের পোশাকের বিষয়ে যদি আমরা লক্ষ্য করি দেখা যায় তিনি যে সমস্ত পোশাক ব্যবহার করেছেন বেশিরভাগই সেই সময় আরব সমাজে সম্ভ্রান্ত পরিবারের ব্যক্তিরা যে ধরনের পোশাক ব্যবহার করতেন রাসুল সাল্লাহ আলীহসাল্লাম সাধারণত পুরুষ হিসাবে সেই পোশাকেই তিনি ব্যবহার করেছেন বিশেষ করে তখন মক্কার পরিবেশে পোশাক খুব বেশি ছিল না মাত্র তাদের দুটি পোশাকেই সাধারণত ছিল একটি নিচে লঙ্গি হিসাবে আরেকটি উপরে চাদর হিসাবে তবে রসুলসাল্লাহু আলিহসাল্লাম বাইরে থেকে আমদানিকৃত কিছু পোশাকও ব্যবহার করেছেন যেমন ইয়ামান থেকে সেই সময় মিশর থেকে এবং আরও কিছু এলাকা থেকে পোশাক আসতো যেগুলি লম্বা জামা যেটা গোটা বডি একেবারে কভার করে নিত এই ধরনের কিছু পোশাক যেটাকে আমরা আমাদের পরিভাষায় যুব্বা বলে থাকি এরকম কিছু পোশাক বাইরে থেকেও আসত নবী সাল্লা সাল্লামকে কেউ উপহারও দিতেন সেগুলিও নবী সাল্লি হুয়া সাল্লাম ব্যবহার করতেন তো সুতরাং পোশাকের যে বিষয়টা এটা মূলত দেখা যায় যে ইসলাম একটা বিশেষ করে পুরুষের ক্ষেত্রে পোশাক দিয়ে একটা সীমারেখা মাঝে রাখেনি যে এই পোশাকটাই হতে হবে এমন কঠোরভাবে বলা হয়নি তবে কিছু পোশাক পরিধানের বৈশিষ্ট্যগুলির ক্ষেত্রে যে কিছু সীমারেখা দেওয়া হয়েছে যেগুলির ক্ষেত্রে কঠোরতা অবলম্বন করা হয়েছে করে আলহামদুলিল্লাহ শেখ মাদানির মাধ্যমে আল্লাহ কোরআনে হাকিমের মধ্যে ইসলামী লেবাস সম্পর্কে আল্লাহ বলেছেন আমি তোমাদের জন্য সৌন্দর্য বর্ধক পাখির পালক যেমন তার সৌন্দর্য বৃদ্ধি করে মানুষের পোশাকও তারা তবে যেটা সেটা উত্তম এখানে একটা জিনিস যেটা এমন পোশাক পরা হলো যেটা কমপ্লিট লজ্জা ঢাকলো না এটা কিন্তু ইসলামে অবৈধ পোশাক এই যে একদল নারী জাহান নামী সেখানে তারা শরীর ঢেকেছে ঠেকে চামড়া ঢাকা গেছে কিন্তু শরীরের কাঠামো নারীদের পুরা শরীরটাই হলো ঢেকে রাখতে হবে এটার কাঠামও বুঝে যাওয়া যাবে না এমন পোশাক পরা যাবে না যে তার কাঠামো বুঝে যায় আবার এমন পোশাকও পরা যাবে না যে চামড়া দেখা যায় তাহলে তারা চামড়া ঢেকেছে ঠিকই কিন্তু একটা দিক হলো সেই পোশাক তার চামড়াকে ঢাকবে লজ্জা অঙ্গ লজ্জা অঙ্গের চামড়া স্কিন ঢাকতে হবে দ্বিতীয়ত তার অবয়টাও ঢাকতে হবে তাশিফ। এটা চামড়াও দেখাবে না আবার অস্পর্ণনা করবে না যে শরীরের এই অঙ্গটি কেমন এই দুইটা দিকের ক্ষেত্রে খাও পান করো পোশাক পর সৎগাও করো তবে দুটা জিনিস এসব ক্ষেত্রে করতে পারবো না মিনগাই থেকে সীমাল অপচয় করতে পারবো না জয় করতে পারবোলা অহংকার ক্ষেত্রে একটা বিষয় আমাদের পণ্ডিতরা বৈজ্ঞানিকরা দাবি করে থাকেন যে আদিম যুগের মানুষ প্রথম আদিম যুগের মানুষ তারা উলঙ্গ থাকতো নবিল ওরা পোশাক টোশাক কিছু পাই নাই তাদেরকে সৃষ্টি করার পর যে জানাতে রেখেছিলেন পোশাক তাদেরকে দান করেছিলেন এবং সেটা আল্লাহ তুবরকাল জান্নার থেকে বের করে দিয়েছিল তাদের আওরত তাদের দেওয়ার জন্য এখানে আল্লাহ তুবরতলা কিন্তু যেটা আমাদেরকে তখন কিন্তু তাদের আল্লাহ তো বরকালা শাস্তি দিয়েছিলেন এভাবে তাদের পোশাক সরে গেছিল এবং তারা যে অভ্যস্ত পোশাক পরে এখান থেকে আমরা যেটা বুঝতে পারতেছি যে মানব সৃষ্টির সূচনা লগ্ন থেকে ব্যাপার হ্যাঁ কখনো এরকম থেকে মানুষ ফিতে ফিতে সৃষ্টি হয়ে যে পোশাক পরেছে কেমত পর্যন্ত এত উন্নত পোশাক তাকে দিতে পারবে না ওটা জান্নাতি পোশাক আল্লাহ পরিয়েছেন সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা শুনছিলাম অত্যন্ত প্রাণবন্ত আলোচনা যে পোশাক পরিচ্ছদের বিষয়ে আমাদের নবী সাল্লিহি আসাল্লামের শূন্যার স্বরূপটা কী আর শুনে পর্যায়ে আমরা স্বল্প সময়ের জন্য ছোট্ট একটু বিরতি নিচ্ছি বিরতির পর আবারও আমরা আপনাদের সামনে আমাদের আলোচনার ধারাবাহিকতা নিয়ে উপস্থিত হব ইনশাআল্লাহ ততক্ষণ সঙ্গেই থাকুন আসসালামু আলাইকুম আহমতুল্লা আমি মোহাম্মদ হাশিফ মাদানি আর আবু হরেরা রাজি আল্লাহ তালুহু বলেন রসুল সাল্লাহ আলাইহাল্লাম বলেছেন প্রত্যেক কাজে মধ্যম পন্থা অবলম্বন কর এবং মনে রেখো যে তোমাদের কাউকে তার আমল জান্নাতে নিয়ে যেতে পারবে না সাহাবি খান জিজ্ঞেস করলেন হে আল্লাহ রাসুল সাল্লাহু আলিহ্লাম আপনিও নন তিনি জবাবে বললেন আমিও আল্লাহর রহমত ও ক্ষমা ছাড়া জান্নাতে যেতে পারবো না সহী মুসলিম চতুর্থ খন্ড ও জাহান বিবরণ হাদিস সংখ্যা আমরা जन जीवन केमार्जित चलेम पुरान और इदर्श परवर्ती अनुष्ठान पिसा সালামু আলাইকুম রহমতুল্লাহি সুপ্রিয় দর্শক শ্রোতা বিরতিতে আমাদের সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ সাথে সাথে আমরা যে আলোচ্য বিষয় আপনাদের সামনে আলোকপাত করছিলাম সেই ধারাবাহিকতায় ফিরে যাচ্ছি সেটা হলো পোশাক পরিচ্ছাদের সন্ন্যাস আসুন আমরা শেখ হাসান জামিল আপনি দর্শকদের উদ্দেশ্যে আলহামদুলিল্লাহ ইসলামী পোশাকের মৌলিক যে সংগ্রাম বা যে দিক নির্দেশন আমরা পেয়েছি সেটা শেখ মুফতি ইব্রাহিম সাহেব সুর আল আরাফের ছাব্বিশ নম্বর আয়াতের প্রসঙ্গ এনেছেন আসলে ওই আয়াতটাকে লক্ষ্য করলেই আমরা বুঝবো ইসলামী দৃষ্টিভঙ্গিটা কি প্রথম বিষয় হচ্ছে যে আমার সতর ঢাকা ইউ আর ইউম সতর ঢাকা এটা হচ্ছে অন্যতম আর মেয়েদের ক্ষেত্রে হাত মুখ পায়ের নিচের পাটা ছাড়া হাত মুখিটাই তার সতর পুরোটা ঢাকাই হচ্ছে ফরজ প্রত্যেকের বাইরে যখন বাইরে যখন যাবে এই ক্ষেত্রে এই ফরস কিন্তু নষ্ট হতে পারে তিন ভাবে পোশাকের উল্লেখ করেছেন আমি দর্শকদের উদ্দেশ্যে ওই কথাই আবার একটু করছি। যে ওই ফরসটা কিন্তু নষ্ট হতে পারে। এক হচ্ছে পোশাক সতর ঢাকা দরকার তার চেয়ে কম করলো হাটুর উপরে কাপড় পরলো অথবা মেয়েরা হাত খোলা রাখলো অনেকের পা খোলা রাখলো এগুলো মাথা খোলা রাখলো এই ক্ষেত্রে তার ফরসামের দৃষ্টিভঙ্গির বিরুদ্ধে গেল পরেও উলঙ্গ থাকে রসুল করিম সাল্লাম যে বলেছিলেন যে পোশাক পরেও উলঙ্গ হয়তো সাহাবাহরামের যুগে আলিমাজ তাদের কষ্ট হয়েছে আমাদের এই বিষয়টা আমি আমাদের পর্দান এই জন্য যে এর দ্বারা কিন্তু আমাদের পর্দার যে বিধান আমার কাছে মনে হচ্ছে এটা আদায় হচ্ছে না যে এমন বোরকা পরে ফ্যাশনাবল বোরকা ফ্যাশন হয়ে গেছে এটা দিয়ে আমি আমার কারণে একটা হয়ে দাঁড়িয়েছে এইভাবেও আমার সতর খোলা থাকতে পারে তৃতীয় যে বিষয়টা সেটা হচ্ছে আমি লম্বা কাপড়ই পরলাম কিন্তু এত পাতলা এত পাতলা এত হালকা যে আমার শরীর দেখা যাচ্ছে এর মাধ্যমেও কিন্তু আমার ফরজতরক হতে পারে এই একটা বিষয় আরেকটা দৃষ্টিভঙ্গি শরীয়তের সেটা মান ফাহুয়া হবে কেউ যখন ভিন্ন কোনো গোত্রের ভিন্ন কোন ধর্মের মানুষের ধর্মীয় পোশাক সাদৃশ্যতা অনুসরণ করবে যেমন আমরা অনেক যুবককে দেখি বিশেষ করে বৈশাখে পয়লা বৈশাখে আমরা এটা লক্ষ্য করি যে ফ্যাশনের নামে বা বাঙালি সাজার নামে তাদেরকে আমরা ধুতি পড়তে দেখি ধুতি এটা হিন্দুদের একটা ধর্মীয় পোশাক হিসাবে তারা ব্যবহার করে পোশাক আমরা পড়তে দেখি না পোশাকের সাদৃশ্য কোনো মুসলিম যদি তার পোশাকে নিয়ে আসে সেটি হারাম নেই দ্বিতীয় হলো নারী এবং পুরুষ জি পুরুষেরা যদি নারীদের পোশাক ভোষণে হারাম আল্লাহ আনন্দ আগে এক শ্রেণীর নারী আসবে এরা জাহান্ন জান্নাতে যাবে না গন্ধ পাবে না এই হাদিসের সবচেয়ে বড় প্রয়োগ ক্ষেত্র লানত যারা পুরুষ হয়ে নারীদের সাথে সাদৃশ্য সৃষ্টি করে পোশাকে আরো স্পষ্ট হবে পুরুষের প্যান্টের মধ্যেও কিন্তু আমরা এমন অনেক প্যান্ট দেখি যেগুলো এত টাইট বিশেষ করে নামাজ পড়তে গেলে অনেক সময় লজ্জায় পড়তে হয় সামনে যে ভাইটা নামাজ পড়ছেন এত টাইট প্যান্ট আপনি যেটা বলেছেন যে একটা দৃষ্টি কটুক অবস্থা আমি যেটা বলতে চাইছিলাম সেটা হলো প্রসিদ্ধিমূলক মানুষের দৃষ্টি আকর্ষণ মূলক তাকিয়ে থাকবে এরকম একটা পোশাক যদি আমরা পড়ি তো এটাও নিষিদ্ধ দেখা যা এগুলো বিভিন্ন নিষিদ্ধের আওতায় পড়বে তারপরে যে বিষয়টা বলছিলাম সেটা যে আমাদের সমাজে বলা হয় সুন্নতি পোশাক এইটার ব্যাপারে আমি বলতে চাচ্ছিলাম আসলে সুন্নতি কোন পোশাক ইসলামে নাই পোশাকের ক্ষেত্রে পাগড়ি হবে এইগুলো সুন্নতি অনেক সময় লেবাসু তাকওয়া বলা হয় আসলে তো তাকুয়ার দুইটা ব্যাখ্যা হইতে পারে তার মেয়ে তাকে ব্যাপার তাকুয়া গ্রহণ আর আমরা বেঁচে থাকি টাইট পরবেনা অথবা মহিলাদের মতো হবে না পুরুষদের মতো হবে না তারপরে পুরুষদের ক্ষেত্রে বানানো হবে এটাই এখন বলতে পারি এটা ইসলামী পোশাক এই নিয়ম মেনটেন করে এখন যেই পোশাক বানানো হবে মহিলার হোক পুরুষের হোক এই জিনিসটা আরেকটা আমাদের সচেতন করা দরকার পুরুষের পোশাকের ক্ষেত্রে সবচেয়ে যে জিনিসটার কঠিন নিষেধাজ্ঞা এসেছে সেটা হচ্ছে আমি আমার এই লম্বা জামা গায়ে দেই পায়জামা পরি বা প্যান্ট পরি বা লঙ্গি পরি আল্লাহ রাসুলস নিচের দিকে চার ধরনের শাস্তির বর্ণনা দিয়েছেন এই শ্রেণীর মানুষদের সাথে আল্লাহ সুবহান করবেন মসজিদে যদি আপনি নামাজে টুপি ছাড়া নামাজ পড়েন কত রকমের কথা শুনতে হবে পরে মানুষ একটু দুর্বলতার সুযোগ পায় উৎসাহ এখানে এখন করা হয়েছে উল্টা নারীদেরকে বলা হয়েছে টাকনুর নিচে না শিবরান যদি এক বিঘ দেখা যায় ইউরক্ষা জেরাহান নিশা নারীদের সাথে তার নারীরা উপরে উঠাচ্ছে এখানে একটা লাল হলো নারীরা শুধু উপরে উঠাচ্ছে না এখন বা ওই ধরনের কোন পোশাক তৈরি করলেছে সেখান থেকে ছয় ইঞ্চি চিরেম সুনির্দিষ্ট কোন কার্টিং বা কোন প্যাটার্ন এটা হয়তো আমাদের সামনে বলে দেয়নি কিন্তু যে মূলনীতি দিয়েছে সেই মূলনীতির আলোকে নারী পুরুষের এমন পোশাক পরিচ্ছদ আমাদের পরিধান করতে হবে যা নবীজ সাল্লাহ আলি আসাল্লাম কর্তৃক অঙ্কিত স্যামারেখা কখনও লঙ্ঘন না করে যদি আমরা পোশাক পরিচ্ছদের ক্ষেত্রে নেবির সন্ন্যকে অগ্রগামী না করতে পারি অগ্রাধিকার না দিতে পারি তাহলে চিন্তা করুন কালকাউমতের ময়দানে নেবিজের সামনে কিভাবে দাঁড়াবো সাফা হাতের অধিকারী আমরা কিভাবে হব। সুতরাং আসুন এই বিষয়টিতে আমরা অত্যন্ত পরিচ্ছন্ন এবং সজাগ দৃষ্টিভঙ্গি পোষণ করি এবং সুন্নার প্রতি আকৃষ্ট হয়ে আমাদের ও পরিচ্ছন্ন করি মহান আল্লাহ আমাদের তৌফিক দান করুন আমি আসসালামাইকুম রাহি আল্লাহ। Allah ya Rabbi ya Allah La ilahe illa Allah La ilahe illa Allah La ilahe illa Allah Muhammadun Rasulullah Muhammadun Rasulullah যারা ভুল আল্লাহ র বিধান पड़े तुले रेखे रक्षा पाला देखने खुटी समूह सम्प्रचारोटे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 সিং অ্যান্ড ভ্যালেডান্স এস ডায়ল করুন ডক্টর জাকিরকে প্রতি শনিবার রাত সাড়ে সম্প্রচার সকাল সাড়ে নটায় বাংলাদেশে ডিসটিভি বাংলায়